নামাজ পড়ার বিধান থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল وسلم পূর্বাহ্নের বা চাষ্তের চার রাকাত নামাজ পড়তেন এবং আল্লাহর যা ইচ্ছা হতো সেই মোতাবেক তিনি পূর্বাহ্নের বা চাষ্তের নামাজ চার রকাতেরও বেশি পড়তেন শহেহ মুসলিম হাদিস নম্বর উনআশি হাইফেন বন্ধনের মধ্যে ৭১৯। এই হাদিস বর্ণনা বর্ণনাকারিণী সাহাবিয়ার পরিচয় পূর্বে ৫ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক সলাাতুল আউ নামে একটি নামাজ পড়ার বিধান রয়েছে সেই নামাজটিকে পূর্বা বা চাষদের নামাজ বলা হয় এই নামাজের সময় হল সূর্য উদয়ের পর নামাজ পড়ার মক্রুহ সময় শেষ হয়ে যাওয়ার পর থেকে সূর্যটি যখন এক বল্লম বা এক বর্ষা উপরে উঠে যাবে তখন থেকে নিয়ে সূর্য আকাশ থেকে হেলে পড়া বা ঢলে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত এই নামাজটি পড়া মুস্তাহাব বা একটি উত্তম কর্ম দুই এই নামাজের রাকাতের সংখ্যা সর্বনিম্ন হলো দুই রাকাত এবং সর্বোত্তম হলো দুই দুই রাকাত করে চার রাকাত আর সর্বাধিক রাকাত হল আট রাকাত আবার অনেক আলেমের মতে এই নামাজের রাকাতের অধিক সংখ্যার সীমা নির্ধারিত নেই অতএব মুসলিম ব্যক্তি তার ইচ্ছা মতো যত রাকাত নামাজ পড়ার ইচ্ছা করবে তত রাকাত নামাজ পড়তে পারবে তবে এই নামাজগুলি দুই দুই রাকাত করে পড়তে হবে